अर्थात व्याख्यागत पार्थक्य कारण भिन्न अवस्था भारत आदालत तीन तलाक के अब घोषणा कर द्वारा भारत संविधान किच्छेद लंगित तेलम एक विधान के बिल घोषणा कर विधान भारत संविधान साथ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 একদল কোরআন সাহাকে মেনে ব্যাখ্যাগত পার্থক্যর কারণে ভিন্ন মত দিচ্ছে আরেক দল ইসলামী শরিয়ার বিধান বাতিল ঘোষণা করেছে কারণ তা সাথে সাংঘর্ষিক দুঃখজনক বিষয় হল ভারতীয় সংবিধান সপ্রণোদিত হয়ে এড়ায় দেন বরং ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামে একটি সংগঠন দুই বছর আগে তিনতালাক নিষিদ্ধ করার একটি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 এই সংবিধানের ভিত্তিতেই সংবিধান অনুযায়ী সার্বভৌমত্বের অধিকারী আইনসভা সভা ইচ্ছে মত আইন তৈরি করে বা বাতিল করে বৈধ অবৈধ হালাল হারাল নির্ধারণ করে মোখতারাম গণতন্ত্রে তিনটি বিষয়ের সংমিশ্রণ এবং সমন্বয় ঘটে এর মাঝে সমন্বয় ঘটে সেগুলো হচ্ছে তাশরে ইসতেহলাল এবং তাহাকুম এই তিনটা বিষয়ের সংমিশ্রণ ঘটে হচ্ছে আল্লাহর আইনের পরিবর্তে যেমন তিন তালাক হারান বা অবৈধ ঘোষণা করেছে ভারতীয় আদালত তৃতীয়ত তাহাকুম অর্থাৎ আল্লাহ ব্যতীত অপরের কাছে বিচার চাওয়া অর্থাৎ इसलमी सरिया व्यतीत इसलमी शरियत व्यतीत अपर कि भारतीय मुस्लिम महिला आंदोलन सरिया कर गणतंत्र के शुद्म्रुफरी मतबदाला सठीक ना बर गणत एक ही कुफुरी और सरिकी मतबर मिसर एखो मुस्लिमी উপমহাদেশের জামাত ইসলামী তুরস্কের এ সহ বিভিন্ন ইসলামী দল ইসলামের গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ করে ইসলামী গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ করে এবং বিভিন্ন ভাবে এ পদ্ধতিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়জ করার চেষ্টা করে যেমন বাংলাদেশের অনেক বড় একটা বড় একটি ইসলামিক দল আমি নাম বলবো না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 গণতন্ত্রের এই আকিদাকে বাস্তবায়নের পদ্ধতি হিসেবে জনপ্রতিনিধি নির্বাচনের কারণ প্রাচীন গ্রীষে সকল বৈধ ও উপযুক্ত নাগরিক সরাসরি আইনসভায় অংশগ্রহণ করতে পারলেও আধুনিক যুগে জনসাধারণের বিপুল সংখ্যার কারণে তা সম্ভব না এ কারণে জনগণ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 তারা কেবল নির্বাচনের মাধ্যমে সীমিত সময়ের জন্য জনপ্রতিনিধির কাছে এই ক্ষমতা সুতরাং হ্যাঁ তাহলে সরিয়া দ্বারা শাসন করা হবে যদি জনগণ না বোধক সিদ্ধান্ত দেয় তাহলে সরিয়ার বদলে মানব রচিত বিধান দ্বারা শাসন করা হবে সার্বভৌম সিদ্ধান্তের মালিক জনগণ একইভাবে জনগণ চাইলে চুরির শাস্তি বদলে জেল হতে পারে জিনা বৈধ হতে পারে সুদ মত বৈধ হতে পারে জনগণের ইচ্ছা সাপেক্ষে স্পষ্টতই এটা স্পষ্ট এখানে আংশিক বা ভুল সংঘা উপস্থাপনার মাধ্যমে গণতন্ত্রকে জনগণের নেতা শাসক নির্বাচনের স্বাধীনতা হিসেবে চিত্রিত করার কোনো সুযোগ নেই ঐতিহাসিকভাবে ভাবে এবং প্রোগিক ভাবে এটি একটি ভুল ধারণা এছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সংসদে যাবার সময় কি তার আনুগত্য করার শপথ করতে হচ্ছে না এটা কিভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে যায় হতে পারে আপনার যে বাংলাদেশের সংবিধানে একাধিক জায়গায় স্পষ্ট কুফুরি ও সিরকি কথা আছে কিভাবে একজন মুসলিম এই কথাগুলো স্বীকার করার ঘোষণা দিতে পারে आनुगत्य शर्ब, कर सर्वदा इस्लाम संविधान के रक्षा कर कथा तो भयंकर अथच गणतिक पंथा इसलम्ठार दबीदार भाईरा तरह नेतारा जख एध शपथ नहीं तक तब कथा इसफुर और सिरिकर स्वीकृत घोषणा बाह्यिक भाव दीबेंसले अंतर विश्वास करें ये एक राजनैतिक कौशल मात्र কারণ এর মাধ্যমে অথচ অপরিহার্য প্রয়োজনীয়তা আর মাসলা হাতের অজুহাত কুকুর ও সিল্কের ক্ষেত্রে প্রযোজ্য না ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য না আসলে বাস্তবতা তো হল গণতান্ত্রিক ব্যবস্থায় অনুসরণ করে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 তো যাই হোক যদিও তারা বলছেন তারা সর্ত সাপেক্ষে গণতন্ত্র মানেন তারা শুধু গণতন্ত্রের ওইটুকু মানেন যা ইসলামের সাথে সাংঘর্ষিক না কিন্তু বাস্তবতা হচ্ছে তারা আদতে দুটোর কোনটাই মানছেন না তারা না ইসলাম মানছেন আর না মানছেন গণতন্ত্র কারণ তারা যা বলছেন তা ইসলামের দৃষ্টিকোণ থেকেই গ্রহণযোগ্য না গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য না মজার বিষয়টি হল এখন মুসলিম ও জামাত ইসলামীর মত।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 যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে তাদের এই ধরনের সিদ্ধান্ত সঠিক ছিল তবু আমাদের কথা করতেই হবে যে মৌলিক বিষয়ে ধরনের ছাড় করলে বাড়তে থাকে। আর এর সবচেয়ে উদাহরণ গণতান্ত্রিক ইসলামী দলগুলোর বর্তমান কার্যকলাপ ও বক্তব্য প্রাথমিকভাবে শর্ত সাপেক্ষে গণতন্ত্রকে মেনে নেওয়ার কথা বললেও এখন তাদের নেতা ও চিন্তাবিদদের অনেকেই শর্তহীন গণতন্ত্রকে মেনে নেওয়ার কথা বলছেন একইভাবে মিশর ইহমান মুসলিমের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরও তাদের শাসনের সাথে সেকুলার শাসক মোবারকের শাসনের তেমন মৌলিক পার্থক্য দেখা যায়নি তার এটাই অমোঘ বাস্তবতা তাহিদের ক্ষেত্রে ছাড় দেয়া হলে সেটা ভালো নিয়ত হলেও ক্রমান্বয়েতা ব্যক্তি বা সংগঠনকে সংগঠনকে সম্পূর্ণভাবে তাওহিদকে অস্বীকার করার দিকে নিয়ে যায় বাংলাদেশের গণতান্ত্রিক পন্থায় যে ইসলামিক দলগুলো আছে তাদের না। নেতা ও দলীয় চিন্তাবিদদের বিভিন্ন কর্মকাণ্ড বক্তব্য থেকে এটা সুস্পষ্ট তারাও সে একই পথে হাঁটছেন এবং এবং অবধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। যে ব্যক্তি ইসলামক গণতন্ত্র সম্পর্কে দিনের উচ্ছ থেকে পড়াশোনা করবে এবং নিরপেক্ষ ভাবে প্রমাণাদি ও বাস্তবতার পর্যালোচনা করবে सत्य दिन आलो परिष्कार बनानो भूल व्याख्या के आकड़े एक परा वास्तवत जगते बुद्ध गोना चल जुक्ति कथार मारपेज दिए शुद्ध मारपेज दिए बड़ भाईरा छोटी नेतारा कर्मी प्रश्न जवाब दिए जादायत तो आल्ला पक्ष के শেষে যে সকল ভাইয়েরা গণতান্ত্রিক পন্থায় ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করছেন মেধা শ্রম যোগ্যতা ব্যয় করে যাচ্ছেন তাদেরকে বলব আপনারা আল্লাহর ওয়াস্টে গণতন্ত্রের ধোকাবাজি সম্পর্কে সচেতন হন নিরপেক্ষভাবে গণতন্ত্রের ধোকাবাজি এবং কুফুরির দিকগুলো দিকগুলো নিয়ে পড়াশোনা করুন এবং গণতন্ত্র থেকে নিজেরা সতর্ক হন এবং জাতিরকে সতর্ক করুন আল্লাহ আমাদের সবাইকে গণতন্ত্র ধোকাবাজি থেকে হেফাজত করুন রক্ষা করুন আমিন ও আফর আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামাইলাইকুম র